প্রিয় দর্শক শ্রোতা আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি আগে তারেকটি বিষয় নিয়ে এই পর্বে যা থাকবে সেটা হচ্ছে হ্যাঁ যে আকিদ তাকদির গত একটা আরেকটি সূত্র সেটা হচ্ছে যে আল্লাহ সবসময় ইনসাহের উপর প্রতিষ্ঠিত তার যত ফয়স ইনসাফের উপর প্রতিষ্ঠিত তিনি কখনো কারোর উপর সামান্য পরিমাণে জোলম করে না অন্য পরিমাণে জোলম করে না হ্যাঁ আল্লাহ জাহু যদি হ্যাঁ কাউকে তার কর্মকাণ্ডের জন্য শাস্তি দিয়ে থাকেন সেইখানেও কোনো জোলম নেই আর যদি কাউকে ভ্রষ্ট করে থাকেন সেইখানেও কোনো জোলম তার নেই তিনি জোলম করেননি বরং নিজের অপরাধের কারণে সেই শাস্তির সম্মুখীন হয়েছে আল্লাহ জুলুম করে তাকে শাস্তি চাপিয়ে দেননি সুরাইনি সার চল্লিশ নম্বর আয়তে আল্লাহ বলেন যদি কোন ভালো কাজ করা হয় তাই আল্লাহ সেটাকে আরো ডাবল করে দেন কি নিজের কাছ থেকে আরো বড় বিশাল প্রতিদান দিয়ে তাকে ধন্য করেন সুতরাং আল্লাহ কখনো কারোর লস করতে যায় না বরং একটু অগ্রস হইলে আরো আল্লাহ বেশি প্রতিদান দিতে অগ্রসর হয়ে যান لكم باب سورة كهبر انتونجش من رأيتي الله قال ووضع الكتاب فتر المجرمين مش مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما هذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا الله جلشانه قال ووضع الكتاب كيما تجد بشيء عملنا مش همنا তখন দেখবেন যে অপরাধীরা তারা আমল নামা দেখে আতঙ্কিত হয়ে যাবে এই আতঙ্কের মানে কি কারণ সে তো অপরাধ করেছে নিজে জানে এই কারণে সে খুব আতঙ্কিত যে আমার অপরাধ এবং কি বলবে তার কথাও শোনেন আমি হাদের কিতাব এবং সে আফসোস করে বলবে এই কিতাবের কি হলো এই আমল কি হলো সে তো ছোট বড় কিছুই না উল্লেখ করে ছাড়েনি সবই সেখানে উল্লেখ করেছেন করেন না যে কাজই আমরা করি না সেটার জন্য আমি দায়ী কখনো আল্লাহ আমাকে জুলুম করে আমাকে কোনো শাস্তির সম্মুখীন করবেন না হ্যাঁ এটা হচ্ছে আল্লাহ নীতি হ্যাঁ এটা আমাদেরকে মনে করতে হবে যদি এটা বুঝতে কষ্ট হয় তাহলে আপনাকে অবশ্যই এটা নিয়ে বেশি ফিকির করা যাবে না হ্যাঁ তাহলে আরো আপনি ঝামেলা করতে যাবেন থাকেন সেই শাস্তির উপযুক্ত এতে কোনো সন্দেহ নেই আল্লাহ পরিপূর্ণ ইস হ্যাঁ প্রতিষ্ঠাকারী এতে কোনো সন্দেহ নেই কাউকে শাস্তি দিয়ে দেওয়ার আল্লাহর নিজের কোনো প্রয়োজনও নেই যে তাকে শাস্তি দিলে আল্লাহর কোন ফায়দা আছে এবং আল্লা সাথে কোনো মানুষের সাথে শত্রুদেরও নেই যে শত্রুদের আল্লাহর বক্র এবং সে আল্লাহ করেছে অস্বীকার করেছে এবং তার দেওয়া হেদায়তকে প্রত্যাখ্যান করেছে তাকেই একমাত্র আল্লাহ শাস্তি দিবেন তার সেই গাদ্দারির কারণে উল্টা কাজের কারণে কখনো আল্লাহ অহেতু কাউকে শাস্তির সম্মুখীন করতে যাবেন না এটা হচ্ছে আল্লাহর প্রতিষ্ঠিত এটা যদি মনে রাখি অনেক আপনার সন্দেহ হ্যাঁ সংশয় তার ধীর ব্যাপারে আমাদের দূর হয়ে যাবে আল্লাহ সঠিকটা বুঝে আমল করার তফিক দান করুন